বাংলা মানবতা সমাধান শ্রোতা মন্ডলী ইমাম ইব হাজার ফিল হাদিস শেখুল ইসলাম বলতেছেন আম্মাগ অর্থাৎ আল্লাহর প্রশংসা ওরাসুল এর প্রতি দুরুদ সালাম তার পরিবার সাহবা ইকরাম এবং তাবিজ আমের দোয়া করার পরে বলছেন যে ফাহাদ মু এই কিতাবটা একটা সংক্ষিপ্ত কিতাবিল আলা আদিল্লা আমরা বলেছিলাম ভিত্তি ইসলামের দুইটি একটি কোরআন এবং একটি সুন্না আলা আদিল্লা তিল হাদিসের বিধিবিধানের যে হাদিসি প্রমাণ দলিল এখানে সেটা লিপিবদ্ধ করা হয়েছে বন্ধুগণ যেটাকে তিনি বলছেন হার বা আমি লিখার সময় এটাকে যাচাই বাচাই করে অত্যন্ত গুরুত্ব সহকারে মহাম্মদীর নসিয়তের জন্য ওসিয়তের জন্যে কল্লানের জন্য মঙ্গলের জন্যে এই কিতাবটি আমি লিপিবদ্ধ করলাম যাতে করে যেই কিতাবটা হেবস করবে পড়বে পড়াবে জানবে সে তার বন্ধু বান্ধবের মধ্যে একজন সুপরিচিত এবং সম্মানিত ব্যক্তি হতে পারেন নিঃসন্দেহে যার মধ্যে হাদিসের জ্ঞান থাকবে তার তো মর্যাদা সবার উপরেই হবে কোনো সন্দেহ যার কাছে মিশকাত নবুয়া নবুয়াতের মিসকাত তার কিছু থাকবে নবুয়াতের আলো ছাটা যার মধ্যে থাকবে যার আলো তার অন্তরে জ্বলবে নিঃসন্দেহে তিনি কি হবেন সম্মানিত এবং সেই ব্যক্তি কি হবেন এই পৃথিবীতে সবার কাছে কি হবেন প্রিয় ব্যক্তি হবেন এবার তিনি বলছেন যে এই কিতাবটি তাহলে জাতি করে যারা এই কিতাবটি মুহস্থ করবেন তারা তাদের বন্ধু মধ্যে একজন সুপরিচিত এবং সম্মানমজ্যতা শিলের মানুষ হতে পারেন তোলিমুল মুফতারি আর যারা দিন শিক্ষার জন্য কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ার জন্যে একই বেরই হাঁটি হাঁটি পা তাদের জন্যে কিন্তু এটা অত্যন্ত সাহায্যকারী কিতাব হবে আর আর যারা পণ্ডিত যারা দিন সম্পর্কে জানেন তাদেরও কিন্তু এই বইটি থেকে অমোকাপেক্ষী হতে কখনই পারেন না বরং এই বইটি বুঝা গেল ছোট বড় যারা অনেক জানেন যারা কম জানেন সবার জন্য এই কিতাবটি উপযুক্ত কিতাব বন্ধুগণ এরপরে ইমাম ইবনাহ হাজার রহমাতুল্লাহ আলাই তার এই কিতাবটা লিখেছেন তার একটা পদ্ধতি তার একটা সিস্টেম এটা তিনি আমাদের কাছে বর্ণনা করেছেন কিভাবে তিনি এই কিতাবটা লিখেছেন তিনি বলেন তিনি একটি হাদিস বর্ণনা করার পরে এই হাদিসটি মহাদিসিনে কামের মধ্যে হতে কারা বর্ণনা করেছেন এটা তিনি কিন্তু বর্ণনা করে দিবেন। কে বোখারি না মুসলিম না বুদাউদ্দ না সবাই না তিনজন না চারজন কারা বর্ণনা করেছেন এটা কিন্তু তিনি সুস্পষ্ট করে যাতে করে যারা আমরা পড়ব তাদের জন্য সুস্পষ্ট হয়ে যায় যে এই হাদিসটি বোখারি থেকে বা মুসলিম থেকে বাবুদা বা নাসই তির থেকে নেওয়া হয়েছে তাই তিনি বলেন আর এই যে আমি কারাবনা করেছেন কোন মহাদেশনী কেরাম তাদের নামটা উল্লেখ করে দেবো এই জন্যে এটা উম্মতের কল্যাণের জন্যে মঙ্গলের জন্যে যাতে করে তারা অন্তর থেকে স্যাটিসফাই হতে পারে তাদের শেখা এবং বিশ্বাসযোগ্য হয় যে এই হাদিসটি যেখান সেখান থেকে নেওয়া হয়নি বরং হাদিসের যে সুপ্রসিদ্ধ কিতাব রয়েছে দুইটি সহি কিতাব যার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সহি হাদিস শহীদ বুকারি এবং সহি মুসলিম এছাড়া সোনান প্রসিদ্ধ চারটি কিতাব তিরমিজি শরীফ নাসাই শরীফ ইবনে মাজা শরীফ এবং আবুদাউল শরীফ এগুলিরও তিনি বর্ণা দিয়ে দেবেন যাতে করে আমরা আশ্বস্ত হই আমরা আস্থাযোগ্য হই যে না এই হাদিসগুলি আমলের আমাদের যোগ্য। এরপরে তিনি বলেন ফাল মোর বি কখনো বলবেন যে হাদিসটি সাতজনে জনে বর্ণনা করেছেন এই সাতজন বলতে সাতজন বলতে তিনি বুঝাবেন ইমাম আহমাদ ইমাম বোখারি যার জন্ম ছিল একশো এবং মৃত্যু ছিল ২৫৬ হিজরি। এরপরে ইমাম মুসলিম যার জন্ম ছিল দুইশো চার এবং তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই দুইশো একষট্টি হিজড়িতে এরপরে ইমাম আবু দাউদ যার জন্ম ছিল এরপরে নাসাই ইমাম নাসাই যার জন্ম ছিল দুইশো পনেরো হিজরি এবং তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তিনশো তিন ইমাম ইবনে মাজা যার জন্ম ছিল দুইশো সাত এভাবে তিনি ইমামদের নামগুলিকে সুন্দর করে বলে দিবেন। তাহলে যেখানে তিনি বলবেন যে হাদিস্তি সাতজনে বর্ণনা করেছেন সাতজনের তাহলে উদ্দেশ্য কে কে ইমাম আহমদুল হাম্বাল তার যোগ্য সাগরিদ ছাত্র ইমাম বুখারি ইমাম বোখারির ছাত্র ইমাম মুসলিম ইমাম বোখারির ছাত্র আরও ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম মাজা এবং ইমাম আবু দাউদ এই সাত বলতে এই সাতজনকে বোঝানো হবে আর যখন বলবেন যে ছয় জনে হালিস্টি বর্ণনা করেছেন সেক্ষেত্রে ইমাম আহমাদ ব্যতিরিকে বাকি যে ৬ জন তাদেরকে বোঝানো হবে অবিল খামসাতে আর যখন বলবে পাঁচ জন হালিস্তি বর্ণনা করেছেন সেক্ষেত্রে জন বলতে বোঝানো হবে ইমাম বুখারি এবং ইমাম মুসলিম ব্যতিরিকে ইমাম আহমদ ইমাবু দাউদ ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমামা অকাদ আকুল আল আর ও আহমাদ আবার কখনো জন না বলে বলব জন এবং ইমাম আহমদ বর্ণনা করেছেন চারজন বলতে ইমাম নাসাই ইমাম তিরভিজি এবং সঙ্গে ইমাম বুখারি এবং ইমাম মুসলিম ব্যতিরিকে অবিল সালাহ মান আদা আখির আর যখন আমি বলবো তিনজন তখন কিন্ত হবে যে ইমাম আহমাদুল হাম্বার ইমাম বুখারি এবং ইমাম মুসলিম আর শেষ অর্থাৎ কে ইমাম ইবন মাজাবাদ তিনজন থেকে মরাদ হবে আবু দাউদিজি আরো বলফাক আর যখন মোত্তাফাক আলায় তখন এর অর্থ হবে ইমাম বখারি এবং মুসলিম এরপরে তিনি বলছেন অকাজু লা আজকুরু গাই রাহুমা আর কখনো বোখারি মুসলিমের সঙ্গে অন্য আর কাওরি কথা আমি বলবো না যদি অন্য অন্য গ্রন্থে হাদিসটি থাকে এই সাতজনের বা যে পদ্ধতি আমি বললাম এছাড়া ইমাম ইমনি খোজাইমা ইমাম ইমনি হেব্বান হাকিম বা অন্য নোদের যখন আমি নাম বলব তখন তাদের নাম সুস্পষ্ট করে বলে দেব এরপরে তিনি বলছেন অসম্মাই তুহার আমি এই কিতাবটির নাম রাখলাম বুলুগুল মারাম মিন আদিল্লা তুল আহকাম অর্থাৎ আল্লাহর বিধান আল্লাহর নিয়ম কানুন জানার জন্য উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে যাওয়ার একটি কিতাব বুলুগুল মারাম উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে যায় মিনাদিল্লাহ জানার ক্ষেত্রে পরে আবার আমাদের সঙ্গে শেখ চারোদিকে চলছে এক জোয়ার প্রচন্ড ঝরে জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তা সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র বাংলায় জানুন কাজ মার প্রথম উদ্দেশ্য হল তহিদের প্রচার কালিমার আবেদন প্রতি বৃহস্পতিবার সাড়ে এগারোটায় সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় ও হেল।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 জয়েন্ট ডক্টাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতঙ্গিনী প্রতিবার রাত সাড়ে সাতটায় সকাল সাড়ে নিস বাংলায় point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Nair. Motivating towards the true path.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 जखोचना शार कर সাত থেকে কে অর্থ ছয় থেকে কাকে বুঝান পাঁচ বললে কাকে বুঝান চার বললে কাকে বুঝান তিন বললে কাকে বুঝান বোঝান আলাই বললে বোখারি মুসলি বুঝান আবার কখনো এরাজি না হয় অন্য কারোর নাম হলে অন্যদের নামগুলি তিনি সুস্পষ্ট করে বর্ণনা করে দেবেন এবং কিতাবটির নাম রাখলেন বুলু গুল মারাম মিন আদিল্লাত তুল্লাহ কাম এরপরে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন হে আল্লাহ তোমার দরবারে আমাদের আবেদন হলো এই যে আমাদের জ্ঞান যা আমরা শিখেছি এটার জন্য আমাদের জীবনের জন্যে বিপদ না হয়ে যায় এটা যেন আমাদের বিপদের জন্য অকল্যাণ কর না হয়ে যায় যা শিখেছি তার জন্য আমরা আমল করতে পারি সে অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে পারি সেই তফিক তুমি আমাদেরকে দান করো এই দোহা তিনি করে আরো বলতেছেন যে আমালা বিমা যেমা এবং আমরা যে জ্ঞান অর্জন করেছি সেই জ্ঞান অনুযায়ী আমাদেরকে আমল করার তফিকও জন্য তিনি দান করেন সুবহানাল্লাহ। এই জন্য মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা দোয়া করতেন আল্লাহ বরং তিনি সকাল সন্ধ্যা দোয়া করতেন আল্লাহ রাসুল্লাহ সাল্লা সাল্লাম জিনা আমাদের মডেল সকাল সন্ধ্যা দোয়া করতেন আল্লাহ তোমার কাছে উপকারী জ্ঞান চাই সেটা দুনিয়ার হোক আর আখেরাতের হোক দিনের হোক আর দুনিয়ার হোক যেটা জ্ঞান উপকারী আসে আখেরাতের ক্ষেত্রে আমার উপকার আসে আমার দুনিয়ার ব্যাংকে ব্যালেন্স জমাবের ব্যবস্থা করেন আখের রাতে আল্লাহর ব্যাংকেও আমার পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্সের ব্যবস্থা করার সুযোগ হয়ে যায় এমন উপকারী জ্ঞান চাই ওয়ারেন্স খান তৈ পবিত্র রিজিক চাই পুতো পবিত্র হালালুজি না হলে আপনার আমার বিন্দু পরিমাণ কোনো এ বাধাত হবে না আজ মানুষ হারামের পিছনে এমন ছুটতেছে ডান হাত বাম হাত কালো টাকা সাদা টাকা বিভিন্ন ভাবে মানুষ পাগল পরা হয়ে স্বর্ণের হরিন। সোনার হরিন ধরার জন্য দেশে বিদেশে ছুটি পড়তেছে আর সুদের সুদ ভিত্তিক হোক আর ঘুষের হোক যে কোনো অন্যায় অবিচার করে হোক হারাম উপার্জন খেয়ে নিজের জ্বালা যন্ত্রণা বাড়াচ্ছে ওই ছেলে যাদের জন্য এই কাজ করছে ওই ছেলে তাকে তাদের অন্তর থেকে মুছে ফেলতেছে বন্ধুগণ বলছিলাম মোহাম্মদ রসুল্লাহাম দয়া করতেন আল্লাহ পবিত্র হালা লুজি দান করো হালাল যে শান্তি একটা কথা মনে রাখবেন হারামে আরাম নাই পাপে শান্তি নাই আরাম চান শান্তি চান হারাম থেকে বের থাকবেন আপনি শান্তি চান পাপ থেকে মুক্ত থাকবেন এরপরে তিনি বলতেন ও আমার আলমো তাকবা আল্লাহ এমন আমল এমন কাজ যেটা কবুল হয় দুনিয়ার কাজ হলে যেন সেই কাজ করে আমার উপযুক্ত পারিশ্রমিক আমি পায়। এবং আখেরাতের কাজ হলে সেটাও যেন আল্লাহ তোমার দরবারে কবুল গ্রহণযোগ্য এমন আমল আমাদেরকে তফিক দান করো এই জন্য বন্ধুগণ আল্লাহ নবী আলহিস্লাম কোরআন সম্পর্কে বলেন আল কোরআন আলাইক এই কোরআন আপনার আমার জন্যে কামতের মাঠে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যদি এই কোরআন আমরা সঠিকভাবে জানি পড়ি আমল করি এর হক আদা করি আর যদি এই কোরআনকে পড়লাম না জানলাম না বুঝলাম না বা করলেও সেটাকে আমল করলাম না তাহলে কিন্তু এই কোরআন আপনার আমার বিরুদ্ধে নালিশ করবে এটা আমার আপনার জন্য শাস্তি হয়ে যাবে ওই ইলিম আমার আপনার জন্যে ক্ষতিকর হয়ে যাবে তাই ইমাবিবুল হাজার আসকর রহমতুল্লাহ আলাই সেটা তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আর দুই নম্বর শর্ত হলো ইখলাস আল্লাহর জন্য। যে আপনি আমলটি করবেন আল্লাহর জন্য আমরা হাদিস আজ করতেছি শুনতেছি জানতেছি আল্লাহকে পাওয়ার জন্য এটি একটি এবাদাত এই দর্শে কোরআন একটি বলেন যখন কোন ঘরে বসে কোরআন হয় কেউ করে আর কেউ শুনে কেউ বলে কেউ শুনে তখন আল্লাহ রবাহ আলমিনের রাহমতের ফেরেজ চলে আসেন তাদের প্রতি রাহমাদ বসিত হয় তাদের জন্য রাহমতের ফেরেজ দোয়া করতে থাকেন আসুন আমরা এই যে দার্শে হাদিসের আপনাদের জন্যে এই যে এক সুসংবাদ আমরা যতক্ষণ শুনব ততক্ষণ আমাদের উপরে মহানবুলের পক্ষে থেকে আমাদের প্রতিমত দয়া বসিত হবে এই জন্য বন্ধুগণ একটা একটা করে যদি আমরা তিনটা করে আমরা এই হাদিসের সঙ্গে ধারাবাহিকতা রাখি তাহলে আমাদের জীবন ধন্য হবে কল্যাণ হবে মঙ্গল হবে বলছিলাম দিন এ শিক্ষা এবং আমলের ক্ষেত্রে মানুষ কিন্তু পাঁচ প্রকার আমরা এই পাসপোর্ট কার বলে আমাদের আসল যে উদ্দেশ্য সেখানে আমরা যাব আসলে এই পাসপোর্ট কারের মধ্যে আপনি কোন প্রকারে আছেন সেটা একটু চেক করে নেন একটু যাচাই করে নেন প্রথম প্রকার যারা দিন দুনিয়ার শিক্ষা অর্জন করেন সে অনুযায়ী নিজে আমল করেন এবং সেটা আরও অন্যদের কাছে ট্রান্সফার করেন এদের কথা মহান রব্বুল আলমীসলা ফাতেহার মধ্যে প্রতিদিন নামাজে এদের পথ দেখাবের জন্যে দোয়া করার জন্য আমাদেরকে নির্দেশ করেছেন মহানবুল আলমিন বলেছেন সঠিক পথের পথিক বানাই দাও কাদের পথী রাজি খুশি সন্তুষ্ট যাদের প্রতি তোমার নিয়ামাত বর্ষিত হয়েছে যারা তোমার প্রাপ্ত তাদের রাস্তা আমাকে দাও কারা এই নিয়ামাত্ত তাদের প্রতি মহান রবুল আলামিন সন্তুষ্ট রাজি এবং খুশি তারা হচ্ছেন এই আয়তের ব্যাখ্যা সুরা নিঃসাত আল্লাহ রবীন্দন খুব সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে আল্লাহ আল্লাহ যাদের প্রতি আমার দান করেছেন যাদের প্রতি আল্লাহ রাজি খুশি তাদের সঙ্গেই থাকবেন তারা কারা মিনান্ন সমস্ত নবী রসুল সর্বপ্রথম নবী বাবা আদম আলী থেকে নিয়ে শুরু করে সর্বশেষ পর্যন্ত নবী এই সমস্ত নবী রসুলের দলের অন্তর্ভুক্ত তারা হয়ে যাবে আর কারা বাক রাজিয়াল আনহুর গুরুপ যারা মহাসত্যবাদী ছিলেন এরপরে কারা অশোহাদা শহীদ আমি হামজার গ্রুপ অসলহীন যারা কি ছিলেন নেক আল্লাহ রব্বুল আলমের যত বান্দা ছিলেন তাহলে যত নবীর রসুল যত সিদ্দিক যত সোহাদা যত সলহীন এই সবার এই গ্রুপটা হল যারা নিজেরা সঠিকটা জেনেছেন কোরআন ও সন্ন্যার বা যার যুগে আল্লাহর পক্ষ থেকে যে দিন ও দুনিয়ার শিক্ষাইসেছিল তা শিখেছেন সঠিকটা আমল করেছেন অন্যকে শিখিয়েছেন এই গ্রুপ বন্ধুগন তাহলে প্রথম গুরুপ হল যারা সঠিক জানেন সঠিক আমল করেন আরো দশজনকে সঠিক জানান বা আমল করার জন্য উদত্তাহ জানান কি চমৎকার কথা আল্লাহ বলেন্লাহ আকবর কতই না এদের সাথী গুণ সুন্দর সঙ্গে আপনি থাকবেন সিদ্দিকদের সঙ্গে থাকবেন শহীদদের সঙ্গে থাকবেন নে বুজুরগদের সঙ্গে থাকবেন তাহলে আপনি আসুন আমরা কোরআন সুনার জ্ঞান অর্জন করি নিজে আমল করি অন্যকে আমল করার জন্য উদ্বুদ্ধ করি তাহলেই তো যেই দোয়াটা আমরা প্রতিদিনও তো আল্লাহর কাছে করছি এটা সার্থক হবে নইলে মোহামবুল আলমিনের কাছে এই সুরাফাতেহা ইহেদিন আসাদুল মুস্তাকিম পড়ে আমাদের জীবনে কিছুই কিন্তু ভালো আসবে না দুনিয়া আখেরাতে দুই নাম্বার দ্বিতীয় গ্রুপ যারা জানে সঠিকটাই জানে কিন্তু আমল করে না এদের সম্পর্কে আল্লাহ রুবাহ যাদের প্রতিষ্ঠ তুমি যারা ইহুদি এদের অন্তলভুক্ত তোমাদেরকে করো না অর্থাৎ ইহুদি রা তাও রাত জানতো কিন্তু তারা মানে নাই তারা বিশ্বাস করে নাই এরা অনুযায়ী আমল করে নাই এজন্য বন্ধুগণ ইহুদিদের সম্পর্কে আল্লাহ আমাদেরকে প্রথমে সে কিন্তু সব জানে তাওরাত এঞ্জিল জবুর কোরআন সৌফ ইব্রাহিম মুসা, জাহ্ন দেখেছে জাহান্ন দেখেছে ফেরস্তাদার দেখেছে জিব্রিল মিকাইল ইসরাফিল কিন্তু আল্লাহ হয়ে গেল এবং এরই সাগরিদ হলো কে প্রথম হলো কি ইহুদিরা যারা জানে নাহ এরা মোহাম্মদ জানে কোরআন হরিজ জানে বুঝে যেটা সত্য কিন্তু তারপরে তারা মানে না তাদের সন্তানদেরকে যেভাবে জানে বন্ধুক দ্বিতীয় গুরু বলছিলাম জানে কিন্তু আমল করে না তৃতীয় গুরু যারা জানে না কিন্তু আমল করে আমরা এমন কিছু দেখি জানি না এটা সুন্নত না বেদাত এটা শিরিক না তৌহিদ এটা করণীয় না বর্জনীয় এটা মঙ্গল না অমঙ্গল এটা শান্তি না অশান্তি এটা হালাল না হারাম এটা যায়জ না না যায়জ এটা কি রব্বানি না শৈতানি আমরা এর বিধান না জেনে অনেক কিছু করতে থাকে এই জন্য বন্ধুগণ এদের বসে তারা কি করতো দরবেশগিরি করত। দরবেশগিরি শরিয়তে মোহাম্মদিতে নেই আপনি আল্লাহর বাবত করবেন দুনিয়াও করবেন আখেরাতও করবেন দুইটি একসঙ্গে করবেন এটাই কিন্তু ইসলামের শিক্ষা বন্ধুগণ এজন্যে আমাদেরকে মনে রাখতে হবে যে খ্রিস্টানরা না জেনে আমল করে আজ আপনি একটা গাড়ি চালাবেন গাড়িটাকে ড্রাইভিং না শিখে চালাবেন যদি চালান তো কি হবে হয় ট্রাফিক সিগন্যাল অতিক্রম করার নিয়ম না জেলখানায় যেতে হবে জরিমানা দিতে হবে আর না হয় আপনাকে হসপিটালে যেতে হবে অ্যাক্সিডেন্ট হলে আর না কবরে যেতে হবে তাহলে না জানা মানুষ ভুল করে গর্ত পরে বন্ধুগণ আজ আমরা দুনিয়ার পণ্ডিত সায়েন্সবিদ আমরা আজকে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যানিস্টার কিন্তু যখন আমরা করোনা হারিসের শিক্ষায় আসি তখন বড় আমাদের লজ্জা লাগে যে আমরা এ ব্যাপারে মুটি না। যারা জানে না না জানে আমল করে তাদের কিন্তু ভুল হওয়ার বেশি এবার আমরা চৌর্থ গ্রুপে চলে যাই চৌর্থ গ্রুপ হলো কি যারা জানে না আমলও করে না করোনা হারিস পড়ে না কোনটা সহি কোনটা গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য এ ব্যাপারে তাদের কোনো খবর নেই এরা আব্দির হাবিয়া দুনিয়া দুনিযা দুনিয়ার পিছনে ছুটতেছে এরা শিক্ষা। না শিখেও না আমলও করে না এই ধরনের লোক কিন্তু আজ সমাজে অনেক আমরা দেখতে পাই তাদের উদাত্ত হব জানাবো এই গ্রুপটা কত ক্ষতিকর কত মারাত্মক একটু বুঝে দেখুন আমাদের সঙ্গে আর পাঁচ নম্বর গ্রুপ যারা জানেন না আমলও করেন না আর যারা জানতে বা আমল করতে চায় তাদেরকে বাধা প্রদান করেনা এটা আরো বড় অন্যায় তাহলে বন্ধুগণ আমরা বলতেছিলাম যে পাঁচটি গ্রুপ জানা এবং আমলের ক্ষেত্রে যারা সঠিক জানেন আমল করেন অন্যদেরকে জানার এবং আমল করার চেষ্টা করেন তারা নবীরসুল সিদ্দিক সোহাদা সলিহন এর গ্রুপ আসুন এই গ্রুপে আমরা থাকার চেষ্টা করি দুই নম্বর গ্রুপ জানে কিন্তু আমল করে না নিঃসন্দেহে এদের পরিণতি বড় চরম খারাপ আর তিনা কিন্তু অনেক কিছু করে মনে করে এটা ভালো মনে করে এটা মঙ্গল কিন্তু গ্রুপ যারা জানেন আমল করে না অন্যদেরকে জানতামল করতে বাধা প্রদান করে আসুন এই যে পাঁচ মধ্যে সর্বোত্তম যারা জানে সঠিক সঠিক আমল করে অন্যদেরকে জানার সঠিক এবং আমল করার দিকে আহ্বান করে এর প্রচার করে আল্লাহ রেগ্রহী করে তুলে ধরুন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 थ जा महान आल्ला सकाल सार्लाशे जक आरिक बार्ता ধর্মত্ত্বের কোষ্টি পাথর একশো বারো নাম্বার সুরা নাম্বার এক থেকে চার কল আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদিতীয় আল্লাহ আল্লাহ उल्लेख करेत सल्ला